কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক আমরা আলোচনা করছিলাম যে সও পালনের ব্যাপারে মানুষের কত প্রকার আছে আমরা তিনটি প্রকার আলোচনা করেছি এক নম্বর হচ্ছে যাদের উপর শ্রম পালন করতেই হবে দ্বিতীয় হচ্ছে নাবালেগ বাচ্চারা তাদের শ্রম বিষয়টি আমরা আলোচনা করেছি গত গত অধিবেশনে তৃতীয়ত আমরা আলোচনা করেছি এর পরে গত অনুষ্ঠানে যে যাদের উপর শ্রম ফরজই হয়নি তার হচ্ছে যাদের বিবেক সম্পন্ন নয় অর্থাৎ পাগলের উপরে শ্রম ফরজ হয় না সুতরাং তাদের উপর শ্রম ফরজ না হলে তারা যদি সেটা পালন সেটা কেউ যদি শ্রম রাখেও তার সে রোজা গ্রহণযোগ্য হবে না আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব তাদের মতো পাগলের মতো এমন কিছু মানুষ আছে যারা স্মৃতি হারিয়ে ফেলেছে ভালোমন্দের মন্দের তারতম্য বোধ বোধ সম্পন্ন তাদের মধ্যে বোধ তাদের মধ্যে নেই এমন বয় বৃদ্ধ ব্যক্তি এরকম মানুষের বিধান কি অর্থাৎ তারা পাগল নয় কিন্তু তারা বয়স বেশি হওয়ার কারণে অনেক বোধ ভালোমন্দ বোধ তাদের নেই কোন দিকে ফিরে চলা তদায় করছে খবর নেই কী করতেছে খবর নেই সব কথা বারবার বলে কিন্তু রাখতে পারে না হুঁশ নেই যাদের বেশি অথবা কোনো স্মৃতি হারিয়ে গেছে অনেক অনেক সময় এত বৃদ্ধ হয়ে গেছে এই সমস্ত লোকদের বিধান কি। এটি হচ্ছে চতুর্থ প্রকার এর আলোচনা আমরা আজকে করব এই ধরনের লোকদের উপর সিয়াম বা মিসকিন খাওয়ানো কোনোটাই আবশ্যক নয় কারণ ভালো মন মন্দ নির্ণয় করার জ্ঞান না থাকা কারণে তিনি স্বরেই বিধান বিধানের আওতামুক্ত স্বরই বিধানের আওতামুক্ত সুতরাং যদি কারোর এরকম পরিস্থিতি হয় তিনি সও পালন করবেন না তার উপর শুধু সলাত তার উপর ফরজ নয় এবং সলাতে কোনো কাফারও তাকে দিতে হবে না কারণ তাদের তারা আসলেই বোধ তারা আসলেই বোধ সম্পন্ন বোধ সম্পন্ন ব্যক্তি নন অর্থাৎ তাদের বোধ শক্তি নেই সেই জন্য তারা অবশ্যই শরীয়তের আওতা বহিরভূত বহিরভূত। তাদের উপর ওই সময় শুধুমাত্র তারা সলাত আদায় করবে যদি কোনো কারণে তাদের বোধ শক্তি ফিরে আসে এবং হুঁশ আসে তখন সে সময় তারা সলাত আদায় করবে এবং সেই সময় পূর্ণ দিন হলে পূর্ণ দিন যদি হুঁশের উপর থাকে তখন তারা সেদিন শুধুমাত্র শ্রম পালন করতে পারবে ও সেদিন তাদের উপর শ্রম করন করা পালন করাটা হবে অন্য কোনো দিনের জন্য তাদের শ্রম পালন করা ফরজও হবে না এবং তাদেরকে সেটার জন্য কোনো কিছু কাফারাও দিতে হবে না বা কাজও করতে হবে না পঞ্চম প্রকার হচ্ছে ও সমস্ত ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা শ্রম পালনে অক্ষম অথবা তার অক্ষমতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন অতিশয় বৃদ্ধ ব্যক্তি বা এমন রোগী যার রোগ আরোগ্য হওয়ার আশা করা যায় না উদাহরণ হচ্ছে ক্যান্সার বা অনুরূপ কোনো রোগ যার এখনও কোনো প্রতিষেধক আবিষ্কৃ আবিষ্কৃত হয়নি এরকম লোকদের উপর সম ফলন ফরজ নয় কারণ তারা অক্ষম কোরআনকারিমা আল্লাহ তালা বলেছেন ফতাকুল্লাহ মস্ত তার তুম যতটুকু পারো ততটুকু আল্লাহকে ভয় কর তাকেও আল্লাহ তাকেও অবলম্বন করো সে ব্যক্তি পারছে না এই তার উপর ফরজ হয়নি সম তার উপর ফরজ সম ফরজ হয়নি অনুরূপভাবে কোরআনে কারিমা আল্লাহ বলে আল্লাহ তালা কাউকে তার সাহের বাইরে তা ক্লিপ দেন না দায়িত্ব চাপিয়ে দেন না কিন্তু এই ব্যক্তি যে যিনি কোনো কারণ রাখতে পারছেন না অথচ তার বিবেক আছে বিবেক আছে কিন্তু অপার অক্ষম হয়ে গেছেন কোনো কারণে যেমন অসুস্থতার কারণে এই ব্যক্তি কিন্তু সম পালন তার উপর ফরজ না হলো তিনি কিন্তু এর বিপরীতে তাকে অবশ্যই बदले रोजा, रोजा रोजा रोजा प्रत्येक रोजार विपरीतेजातेजाते कारण आल्ला सम जो फरज प्रथम फरज कर तक है सम ना मिसकिन खावानों विषय रेखे और ये व्यक्त जिन यधान ए रेस पुरुपुर व्यक्त जन रही अन्ही हों अक्षम अर्थात से सुस्थ विवेक सम्पन्न क्योंकि कारण अक्षम हो ग असुस्थतार कारण अवश्य शवम पालन कर, ना तर विपरीत से प्रत्येक शवमर जिन मिसकिन खावे मिसकिन की मिस्किन खान पद्धति ग्रहण करते हिन्नी प्रत्येक मिस्किन के आलदा भावे खाद्य भाग कर दीबें एक मुद गम रसुल्लामर मुद अनुसारे এক মুদ সায় হয় এক সার রসুল্লা সাল্লাহ সাল্লাম এর বাটখারা তখনকার দিনে মাফার একটি ওজো মাফার একটি ছোট একটি বাক্স ছিলেন যা দিয়ে তারা মাফতেন এখনকার দিনে কিলোগ্রাম দিয়ে তারা তখন মাফতেন না সেটাই হচ্ছে হচ্ছে মুদ এই মুদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ মুদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করে সাল আল্লাহাম্বারকানাফি মুদিনা ও সায় না এই মুদ এই মুদ অনুসারেই আমাদেরকে কাফারা দিতে হবে যেকোনো জিনিসের এক অঞ্জলি পূর্ণ করলে এক মুদ হয় দুই হাতে এক অঞ্জলি সাধারণ মানুষের যারা মধ্যম পর্যায়ের মানুষের যারা ছোট পাচ্ছে আবার বড় হাত মানুষের নয় মধ্যম পর্যায়ের মানুষের দুই হাত অঞ্জলি ভরে নিলে এক মুদ পরিমাণ হয় সেটা ওজন করে দেখা গেছে চাউলের দিক থেকে বা গম থেকে দিলে সেটা আধা কিলো দশ গ্রাম হয় আধা কিলো ও দশ গ্রাম হয় আধা কিলোর উপরে দশ গ্রাম দিবেন তাহলে সেটা এতটুকু খাবার আপনি ইচ্ছা করলে গরিবকে দিয়ে দিতে পারেন আর এটা যদি না করেন গরিবকে খাবার না দিয়ে আপনি করতে পারেন তাদেরকে দাওয়াত দিয়ে অতটুকু পরিমাণ খাবার খাওয়াতে পারেন সাথে আপনি রুটি রুটিগ্রস্ত রাখতে পারেন রুটিগ্রস্ত রাখতে পারেন কারণ বুখারিতে ইমাম বুখারি রহমতুল্লাহ তার কিতাবে নিয়ে এসেছেন যে আনার সাদেউল্লা আনহু আনাস আনহু তিনি শেষ বয়সে যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি মিসকিনকে রোজা রাখতে পারেননি তখন মিসকিনকে খাবার খাইয়েছিলেন রুটি গোস্ত দিয়ে তিনি খাবার খাইয়েছিলেন সুতরাং সেই হিসাবে আপনি রুটি গোস্ত দিয়ে তাদেরকে খাবার খাওয়াতে পারেন এটাও যায়েছে আপনি হয় খাবার দিবেন না খাবার খাওয়াবেন যে খাবারের ব্যবস্থা করবেন এটা হলো মূল কথা তাহলে বোঝা গেল যে এই প্রকারের লোকেরা সম এই প্রকার লোকদের উপরে সমরজ श्रम फालन करा फरज ना फर काफारा अवश्य दीते हैं आधा आ, आधा के जी एवं दस ग्राम आधा के जी और दस ग्राम चाउल अथवा गम खाइए तक खावें ना तक दिए दीबें दी जाते करे तारा खेते से व्यवस्था कर दीबें पंचम प्रकार ष्ठ प्रकार हम एम मुसाफिर व्यक्ति जिन्ह सफर के सम भांगार कौशल हिसाब से ग्रहण करें অর্থাৎ কিছু মানুষ আছে সফর অবস্থা থাকলে রোজা ভাঙ্গা যায় তাই ইচ্ছা করে রোজা ভাঙ্গার নিয়ত করে তিনি সফরে সফরে বের হয়েছেন এরকম করলে কিন্তু তিনি সুযোগ সুবিধা পাবেন না অর্থাৎ তাকে শ্রম অবশ্যই পালন করতে হবে কারণ আল্লাহ নাফরমানি করার জন্য তিনি বের হয়েছে তার নিয়ত শুদ্ধ নয় এর বাইরে যদি তার নিয়ত যদি সরাই কোনো কারণে তিনি বের হয়েছেন হালাল কোনো কাজে সফরে বের হয়েছেন যেমন যেমন তিনি কোনো তিনি ব্যবসার জন্য বের হয়েছেন অথবা কোনো প্রয়োজনে গেছেন তার আত্মীয় সন্দেহ করতে বা কোনো বিশেষ প্রয়োজন বা অফিসিয়াল কোনো কারণে তিনি দূরে গেছেন সফরে গেছেন এরকম এইরকম লোকের উপরে এরা হচ্ছে এরকম যদি মুসাফির হয় তার সাথে সহির কিছু বিধি বিধান জড়িত আছে আমরা এখন সেটা আলোচনা করব যদি এরকম অবস্থা হয় যে তিনি সম পালন করতে চান কিন্তু সফরের কারণে তিনি পালন করতে পারছেন না এ অবস্থায় আল্লাহ তাকে ছাড় দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন থাকলে আল্লাহ আল্লাহ নিজেই তাকে ছাড় দিয়েছেন যে তিনি ইচ্ছা করলে সম রাখতে পারবেন ইচ্ছা করলে তা সমাঙতে পারবেন কিন্তু ফাইদা না নাই ইমিন ওখার ভাঙলেও তিনি কাফারা নয় তিনি সেটা করতে হবে অর্থাৎ তাকে অন্য সময় সেটা পূরণ করে দিতে হবে তিনি যদি এই সময় না রাখেন পরে আগামী রমজান পর্যন্ত তাকে এই সময়ের মধ্যে পূরণ করে দিতে হবে আয়সারাদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই রসুল্লাহ সাল্লাহ আসলামের কারণে আমরা অনেক সময় আগামী শ্রাবান আসা পর্যন্ত আমরা সোমগুলি পালন করতে পারতাম না রসুল্লাহামের সম্মানার্থে আমরা যেহেতু সোম পালন করবো রসুল অসুবিধা হবে তা আমরা রসুল শাহাবান মাসের সোম পালন করতেন এই মহাতুল মিনীন পরবর্তী শাহাবান মাসে এসে সমস্ত শ্রমগুলি তাদের সমস্ত শোম কাজা হতো সেগুলি পূরণ করে নিতেন मुसाफिक तरह उचित आगामी बसर आसार आगे ही शोमता क्याा नया एखी भांगते पर शरियत विधि विधान मोताब तब सम की रखते तरह उत्तम रखा उत्तम ना ना रखा उत्तम इंपेप्यक्तरूर डिपेंड कर व्यक्ति जदि देखें जर शक्ति सामर्थ्य आम तरह को प्रभाव पड़े ना अथवा भलो ए सी गाड़ी सफर कर ठीक मत आया हा तो श्रम रखा ही उत्तम আর যদি তিনি দেখেন যে কষ্ট হচ্ছে রৌদ্রের প্রকোপ বেশি এবং রাখলে তিনি অসুস্থ হয়ে পড়বেন এমন অবস্থায় তার জন্য তার মধ্যে কোনটাই তিনি সিদ্ধান্ত না পারেন তখন সম রাখাটাই উত্তম যে কোনটা ভালো কি মন্দ তিনি বুঝতে পারছেন না অসুস্থ হবেন কি হবেন না বুঝতে পারছেন না এমন অবস্থায় তার জন্য সম রাখাটাই উত্তম এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নত রসুল্লাহ আসালাম তাই করতেন কখন তিনি সম পালন করতেন আব্দুল্লাহ রওয়াহা এবং রসুল্লাহাম সহম পালন করেছেন সাহাবাহাম অনেকেই তখন সৌম ভঙ্গ করেছেন সফর অবস্থায় কারণ এরাাহাল্লা দেখেছেন তিনি সামর্থ্যবান আবদুল্লাহ রাহা দেখেছেন তিনি সামর্থ্যবান তারা রেখেছেন অন্যেরা দেখেছেন যে তারা পালন করলে অসুস্থ হয়ে পড়বেন এই জন্য তারা সও ভঙ্গ ও আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ার পরেও সম করে সওম পালন করে রসুল্লাহসাল্লাম তা থেকে নিষেধ করেছেন রসুল কোনো কোনো হাদিসে বলেছেন গুলাই কে তারা তারাই কেন নিজেদের কষ্ট দিচ্ছে আবার রসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন এক লোক যখন ছায়া দেয়া হচ্ছিল সমের কারণে তখন রসুল বলেছিলেন যে সফর সফরের মধ্যে কষ্ট করে সম রাখার মধ্যে যারা কষ্ট হবে এরকম কাজ থেকে আল্লাহ যেহেতু ছাড় দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজেও সেই বিষয়টির উপরে ছাড় দিয়েছেন এবং সেটা ছাড় গ্রহণ করার জন্য উৎসাহ দিয়েছেন হাদিসে আসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালা তার রোগসৎ গ্রহণ করাকে পছন্দ করে যেমনিভাবে অপছন্দ করে তোমরা তার অবাধ্য তাকে গ্রহণ করবে অবাধ্য হওয়াকে আল্লাহ অপছন্দ করে কিন্তু রকসৎ নেওয়া ছাড় নেয়াকে আল্লাহ তালা পছন্দ করে সুতরাং প্রত্যেকটি ইমানদার উচিত যেখানে ছাড় আছে ছাড় নিবে এতে কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে ছাড় দিলে বিকল্প যেটা বলা হয়েছে অর্থাৎ অন্য সময় তাকে সে সহগুলি অবশ্যই পালন করে নিতে হবে যখন তার জন্য সহজ সহজ হবে এবং সেটা যেন এক বছরের ভিতরে হয় আর আমরা বলে থাকি এক বছর পরে গেলেও সেটা তাকে আদায় করতে হবে কিন্তু তখন সে গুণাগার হবে কারণ ইচ্ছাকৃত সওমের ফরজকে সে দূরে সরিয়ে নিয়ে গেছে এজন্য তাকে সোমের এক বছরের ভিতরে তাকে সোমের ফরজগুলি কাজাগুলি পালন করতে হবে আরেকটি জিনিস হচ্ছে যারা নিয়মিত গাড়ি চালান অর্থাৎ যারা সবসময় গাড়ি চালান গাড়িতে চলেন এবং সর্বক্ষণেই তা করতে হয় রমজান মাসে যদি তাদের তীব্র গরমের কারণে তাদের সওম পালন করতে কষ্ট হয় তাহলে তারা যখন আবহাওয়া ঠান্ডা হয় তখন তিনি ইচ্ছা করলে সম পালন করতে পারবেন তার জন্য ছাড়া রয়েছে নিয়মিত যারা আসা যাওয়া বিশেষ করে ড্রাইভাররা দূরপাল্লার গাড়ি যারা চালান তাদের অনেকেরই কষ্ট হয় নিয়মিত হয়তো তারা স্যারি খেতে পারেন না ইফতারি খেয়ে খুঁজে পান না বা গরমের কারণে ইঞ্জিনে বসার কারণে তাদের শরীর স্বাস্থ্য খুব কষ্ট পায় এর মতো অবস্থায় তারা অন্য সময় তারা নির্ধারণ করবেন অন্য সময় সেটাকে তারা পূরণ করতে পারবেন ইচ্ছাগুলো অন্য সময় সেটা কাজা করতে পারবেন এই বিষয়গুলো আমাদের আল্লা তোমাদের সহজ চান তোমাদের কঠিন চান না এটা হচ্ছে উম্মতের উপর রসুল্লাহ দেওয়া ছাড় কি আল্লাহর পক্ষ থেকে দেয়া ছাড় যে যেন এই উম্মত সম পালন করতে পারে আল্লাহ চান যেন মানুষ जतटुकु सामर्थ्य आतुकु सामर्थर जो चले सामर्थ के बहुत ना कर रखें ता हम रुगर जोग मुक्त आशा करा जाए अर्थात रुग कह रोग मुक्त होते कुरान कारीम आल्ला तरफ सम्पर्कुम অন্যদিন তারা সেটা পালন করবে এর তিনটি অবস্থা হতে পারে প্রথম এমন যদি এমন হয় যে সাম তার জন্য কষ্টকর নয় আবার তার ক্ষতিও করবে না তাহলে তার জন্য এই রোজা অসুস্থ থাকলেও তার জন্য তার জন্য সম भंग करा जाम पालन करते कारण ये सामान्य रोग सामान्य व्याधि सब मानुषे आई रोग रोग रोग थे मुक्त नुतरा जा क्षति करा कष्टर कर होना तर जेनेमत अवस्था रोग थकले श्रवम पालन करते श्रम श्रम पालन छाड़ते द्वित कारण हम जो एम है श्रम तर कष्टर तब क्षतिकर होना কষ্টকর হবে তো ক্ষতিকর হবে না এমতো অবস্থায় সে সও ভঙ্গ করতে পারবে কারণ আল্লাহালা তাকে ছাড় দিয়ে বলেছেন ওমান কানিয়ান ওহার কিন্তু যদি কষ্টকর হলে ক্ষতিকর না কষ্ট করে তিনি শম পালন করেন কষ্ট ভাঙ্গা না ভেঙে তিনি কষ্ট কষ্ট করছেন জোর করে নিজের উপরে কষ্ট দিচ্ছেন তাহলে আলমরা বলে থাকেন যে এই শম পালন করা তার উপর মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে কারণ আল্লাহর দেয়া সুযোগ তিনি वहार करें आल्हा चले ग तीन एम सोम क्षति कर ओष सेवन करते अथवा शमर कारण रोग बेड़े जा रख्य शम भंग वजीब हो जाए तक श्रोम पालन करते ये शरिये निषेध ধ্বংসের দ্বার প্রান্তে নিপদিত করোনা সুতরাং কেউ ইচ্ছা করে আল্লাহর এবধত এমন ভাবে যেন না করে যে নিজের নিজের উপরে বিপদ ডেকে আনছে এটা আল্লাহ চান না রসুল বলেছেন হাক তোমার নফসে তোমার উপর হক রয়েছে অর্থাৎ নিজের জীবন বাঁচানোর একটা হক সেটা অবশ্যই তুমি খেয়াল রাখবা এমন কোন কাজে ব্যবহার করবো না যে কাজের মাধ্যমে তোমার নিজে ক্ষতি হতে হতে পারে পারে নষ্ট জানের হেফাজত করা ইসলামের একটি বড় ধরনের মক্সাদ বা উদ্দেশ্য সেটা আমাদের খেয়াল রাখতে হবে রসুল্লাহলাম আরো বলছেন লাজের বা অন্যের কোনো ক্ষতি করা যাবে না ক্ষতি সহ্য করা যাবে না সুতরাং প্রত্যেকটি মানুষ অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যদি এরকম হয় যে পালন করা ক্ষতিকর অসুস্থ এবং ক্ষতিকর হয় এমত অবস্থায় তার জন্য শ্রম পালন করবেন না তিনি তিনি শম ভঙ্গ করবেন এবং পরবর্তী তিনি সুস্থ হবেন তখন তিনি সেটা তিনি পালন করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কারণে তিনি ওই সময়ে সফর থেকে ফিরে আসছেন অথবা সুস্থতা তার ঠিক শ্রমের মধ্য অবস্থায় সুস্থ হয়ে গেছেন এমতো অবস্থায় কি তিনি শম বাকি সময় খাবেন কি খাবেন না বিশুদ্ধ মতে खा समस्या नहीं कारण हे जे व्यक्ति आब्दुल्लासदीन ज्यक्ति दिवस प्रथम प्रांत खेते शेष प्रान से खेते कारण तरह और बाधा बाकी रही कारण से तक और तर श्रम रखलेम हिसाते हैं सूतरा ना खा को कारण नहीं क्योंकि मानुष्य सामने खेल बेड़बें ना जाते मानुस खराब दाना पोषण ना सम रमजान हरमो जान नष्ट न অষ্টম প্রকার মানুষ হচ্ছে ঋতুবতী করা শুদ্ধ হবেনা কারণা আলাইসা। আমাদের আকল এবং দিনের কমতির কারণ কি তিনি বললেন যে এই জন্য যে তোমাদের দুজনের সাহাদ পুরুষ একজনের সাক্ষীর মত দুজনের সাক্ষী একজন সাক্ষীর মতো এই জন্য এটা কি প্রমাণ করে না তোমাদের আকলের মধ্যে দুর্বলতা রয়েছে বলে যে হ্যাঁ তাহলে এরকম তোমাদের যখন হায়েজ হয় তখন তোমরা সম সলাতও পড়ো না শমও পালন করো না এটা কি তোমাদের দিনের কমতি নয় তারা বললে হ্যাঁ ইহাদ থেকে বোঝা যায় যে সম পালন করা যাবে না কোনো অবস্থাতেই যদি হাইজ হয় সম পালন করা যাবে না আর হাইজের রক্ত সবাই চিনে সুতরাং এই ব্যাপারে অবশ্যই আমরা বিষয়টা খেয়াল রাখবো যে শ্রম পালন করা যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে সম পালন করা যাবে না সলাত্ব পালন করা যাবে না কিন্তু সলাতের কোনো কাজা নেই সমের কিন্তু কাজা করে নিতে হবে আগ অর্থাৎ আগামী রমজান আসার আগ পর্যন্ত যেকোনো সময় তিনি সোমটা পালন করে নেবেন এটাই হচ্ছে শরীয়তের বিধান করিমে আল্লাহ তালা এই মারিদ শব্দের ভিতরে এটা উল্লেখ করে দিয়েছেন ওখার আসলে এটা একটা রোগ এ রোগের কারণে অবশ্যই তিনি অন্য সময় সেটা পালন করে নেবেন অবশ্যই সেটা পালন করে নেবেন অন্য সময় অর্থাৎ সোমের সলাতের মতো নয় যে সলাৎ আর কাজা করতে হয় না কিন্তু সোম তাকে অবশ্যই কাজা করে নিতে হবে আমাদের প্রত্যেকেই বুঝতে পারলাম যে এই শ্রেণীগুলো আমরা এই আটটি শ্রেণী আমরা এখন আলোচনা করলাম যে মানুষের আটটি প্রকার রয়েছে শম পালনের ক্ষেত্রে আরও দুটি প্রকার রয়েছে ইনশাআল্লাহ এই দুটি প্রকার আমরা আগামী অধিবেশনে আলোচনা করব ততক্ষণ আমরা আপনারা সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন ওয়াহ আলহামদুল্লাহিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ